ওম জ্ঞানিবিন্ধ্রিয়ান চক্ষুন্মীত শ্রী গুবে না শক্তিপুত্রম স্বূপ রূপ তস্যাগ্রজমুপুরীং মাথুী গোষ্ঠবতী রাধুন্দম kripaya রাধিকা মাধবাশম প্রাশ প্রথিতৃপায় শ্রীগুম ধেহম শ্রীগুশ্রী রথ ফলকম শ্রীগুন্ শ্রীপসঘুনাথন্ম সজীব সৈত স সাবধুতন সহিত কৃষ্ণ চৈতন্যদেব শ্রীব্রাধণ ললি শাখাশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে আজকে হচ্ছে শিল নরোত্তাকরে থ্রুভাব মহোৎসব আমাদের গৌরিয়া বৈষ্ণব ইতিহাসে শ্রী নরোত্তম ঠাকুরের পদ অনন্দ আছে তিনি সরল বাংলায় সকল গরিয়া বৈষ্ণব সিদ্ধান্ত প্রকট করেছিলেন বিশেষ করে এই সকল সুন্দর কীর্তনের মধ্যে তো নরোত্তম ঠাকুরের অনেক প্রসিদ্ধ কীর্তন আছে এই গৌরীয় সংস্কৃতিতে নরোতম ঠাকুরের কীর্তন করা এক মুখ্য অংশ আছে শুধুমাত্র বেঙ্গলের মধ্যে না অনেক বৈষ্ণব নরোতম ঠাকুরের কীর্তন সমূহ জানেন এবং গান তো শিলপ্রপাত যখন একবার ভক্ত শিষ্য শিলপ্রপাতি জিজ্ঞেস করেন কি আপনার সবচেয়ে প্রিয় কেতন উত্তর দিলেন এই হরিহরি বেফলে জনম আগমায় যাতে আপনার জনম বিফল হবে না আপনারা আপনাদের মোবাইল বন্ধ করুন অনেক বিফল বাজে কথা বলা হয় কিন্তু এই সময় আপনারা শুনুন সারা দিন সারা জীবন হয়ে যায় বাজে কথা বলা দ্বারা কিন্তু এই জন্য আমরা সৎসঙ্গে আসুন যাতে আমরা সৎ কথা কৃষ্ণ কথা শুনব তো সেটা একটা অনুরোধ আপনাদের সকালে আপনাদের মোবাইল বন্ধ করুন এবং আপনার যদি ফটো তুলতে চান তো করুন পরে এইখন আপনারা মনোযোগ সঙ্গে এইসব কথা শুনুন এবং নরোধম ঠাকুর এই কীর্তনে কি বলেন হরি হরি তো এই এইভাবে নরোতম ঠাকুরের অনেক কীর্তনে আরম্ভ হয় হরি হরি মানে প্রাণ থেকে হৃদয় থেকে কাত করে বলেন হে কৃষ্ণ হে হরি হে ভগবান বিফলে জনময় না তো আমি জীবন ব্যথিত করে কি জন্য সব কিছু যা আমরা করি আমরা সেই করা থেকে কিছু ফল ফলের আশা করেনা যাতে আপনারা প্রায় সব তো বাংলাদেশ থেকে আসে না ইন্দিয়াতে তো আপনারা এখানে আসলেন কি জন্য কিছু ফল প্রাপ্ত করার জন্য আপনারা এমনি মতো আপনারা আসলেন আপনারা আসলেন কাজ করার জন্য কাজ করার থেকে আপনারা ফল পাব তো সব কিছু যা আমরা করি তা থেকে আমরা কিছু ফল প্রাপ্ত চাই ফল প্রাপ্তি চাই কিন্তু ঠাকুর বলছেন যে বিফ আমার সারা জীবন বিফল হয়ে গেল এর অর্থ কি অর্থ হচ্ছে যে আমরা যদি হরিভক্তি না করি তাহলে আর সব খিচু যা আমরা করি সেটা সব বেকার কোনো অর্থ যাতে আমরা সংসারে কুশলে থাকবো মা বাবা ভাই বোন মেরা। আপনারা নিজের জন্য আপনারা এখানে আসলেন না আপনারা যাতে আপনাদের বাংলাদেশে ভারতে যাতে তা কল্যাণ হবে আপনারা স্বার্থী হচ্ছেন না আপনার আপনারা অন্যদের জন্য কাজ করেন নাকি কিন্তু আপনারা জীবন আস উৎসর্গ করলেও সব নিষ্ফল হবে যদি আমরা কৃষ্ণ ভজন না করি কারণ এই জীবনে একটা মা বাবা আছে পূর্ব জন্মায়ও মা বাবা ছিল চল মা বাবা এবং আগামী আগামী জীবনেও মা বাবা হবে প্রতি জন্মে জন্মে সব মাতা পিতা পাই হরি গুরু না বলে যে প্রত্যেক পিতা পায় আমি যখন কুকুর শরীরে ধারণ করলাম তো সেই সময় আমার মান ও পৃথ সুরী এই কুকুর ছিল এবং মাথা তো কুকুরই ছিল আমি যখন সুর সূর্য ধারণ করেছি সেই সময় সুর ও সুরই আমার পিতা আর মাথা ছিল তো কি ফল হয় এই সংসারিক জীবনে আমরা কি পাই আমাদের অনেক আশা আছে কিন্তু তো আসল জীবন হচ্ছে কৃষ্ণ ভক্তি জীবন তো সেই জন্য নরোত ঠাকুর বলছে ননুষ জন্ম পাইয়া রাধা কৃষ্ণ ধাব জানিয়া শুনিয়া বিশ এই অতি সুজোর লাভ মানব জীবন পেয়ে আমরা যদি কৃষ্ণ ভক্তি না করে বিশেষ করে রাধা কৃষ্ণ ভজন না করে না তো আমরা খুব বড় ধনী মানুষ হলেও খুব নাম নামকর মানুষ হলেও তো সব কিছু নিরর্থ নিঃস জীবনে আসল লাভ হচ্ছেই কৃষ্ণ ভক্তি লাভ আপনার থাকলেও সেই সব আপনা আর আসল কিছু কল্যাণ করতে পারবে না কারণ আমরা কালে খালি হাতে আসি কালি হাতে যাই এবং আমরা দেখতে পারি যে ওই খুব বড় ধনী লোক তো সবসময় চিন্তিত থাকে খুব গরিব লোক তো খুবই চিন্তিত এবং খুবই ধনী লোক তো যা খাচ্ছে অনেক টাকা আছে সেই লোক ধনে না ধনে হা যে লোক যা হৃদয় মধ্যে কৃষ্ণ ভক্তি আছে সেটা আসল ধন প্রেইন কৃষ্ণ প্রেম ধন সেই জন্য হরিব উচিত হরি হরি বোল হরি নাম বলা থেকে কৃষ্ণ ভক্তির উপজয় সেই জন্য হরি হরি বলতে হবে কিন্তু বলছেন হরি হরি বি আমি তো কৃষ্ণ ভক্তি করিনি নরোত্তাক হচ্ছেন আমরা বৈষ্ণবের নিজেদের মধ্যে অনদে পরম বৈষ্ণব ও আপনি তো পরম বৈষ্ণব আপনি তো মহাপা এমনি আমরা সেই রকমে বলে কিন্তু প্রকৃত পরম বৈষ্ণব নরোত্তম ঠাকুরের মতো খুবই দুর্লভ আছে সেটা বৈষ্ণবদেব একটা গুণ যে তার বৈষ্ণবদেব মহাভাগবতের মত মানে কিন্তু প্রকৃত পক্ষে আসল মহাভাগবত খুবই দুর্লভ তো নরোত্তম ঠাকুর এনি হচ্ছেন মহাভাগবত এবং মহাভাগবত পরম বৈষ্ণবদের একটা বিচিত্র গুণ আছে যে এই তারা পরম বৈষ্ণব হলেও নিজেদের সম্বন্ধে তারা মনে করে যায় আমি তো কিছুই খ্রিস্টভক্তি করে না সেটা তাদের দই না আমি যোগ্য নয় ভক্তি করার জন্য সেই রকমই তারে মনে করে এবং যারা যারা মনে আমি তো পরম বৈষ্ণব সেই তো বৈষ্ণব হরতে পারে না এবং যারা মনে করে আমি তো বৈষ্ণব নয় তো সেই রকম লোক তো বৈষ্ণব হরতে পারে তো সব লোক যা সেই রকমে বলে সকাল সকালেই তো বৈষ্ণব হচ্ছে না খংস খারাজ তিনি আমি তো বৈষ্ণব না সেভাবে মনে করেন প্রকৃতপক্ষে তিনি বৈষ্টক ছিলেন ছিলেন পরম অসুর ছিল এবং সেই জন্য শ্রীকৃষ্ণ লোকমঙ্গল কর জন্য বধ করেছিল তো অনুরথম ঠাকুর আমাদের নিজের দৈন্য প্রকট করার জন্য এবং আমরা যা ভক্ত প্রায় না ভক্তি পতে পথিক আচী কিন্তু আমরা শুদ্ধ ভক্ত হইনি তো আমাদের শিক্ষা দেওয়ার জন্য ঠাকুর বলছেন যে মনুষ্য জনমা পাইয়া রাধা কৃষ্ণ না ভজে জানিও শুনি অভিষেক মানে আমরা জানি আমরা আমরা যা এখানে আছে উপস্থিত আছে আমরা সবাই জানি যে উদ্দেশ্য আছে কৃষ্ণ ভক্তি করা পুরো জীবন উৎসর্গ করা কৃষ্ণ ভক্তিতে কিন্তু আমরা তো পুরো করে না আমাদের মনে এক আগ্রতা হাওয়া উচিত কৃষ্ণ ভক্তিতে কিন্তু আমাদের অনেক অনরকম চিন্তন হয় না শুদ্ধ ভক্তদের মন সব সময় কৃষ্ণা খৃষ্ট হয় এক শব্দ আছে ভক্তিনব ঠাকুর বলেন কৃষ্ণা খৃষ্ট কৃষ্ণা খৃষ্ট মানে আমাদের মন কৃষ্ণের চরণে আকৃষ্ট হাউর উচিত তো শুধু একটা লকন আছে যে তারা কৃষ্ণ আকৃষ্ট হয় কিন্তু আমাদের জন জন্মেলো সেই আমাদের অবস্থা তো এইভাবে নিরতম ঢাক শিক্ষা দেওয়ার জন্য করেন আমি জানি যে কৃষ্ণ ভক্তি হচ্ছে জীবনের দেশে তবুও আমি তো করি না একটু একটু করি তো তার দুর্ভাগ্যতা প্রকট করছেন না আমাদের দুর্ভাগ্যতা প্রকট করছেনটা আমাদের অবস্থা ঠাকুর এবং সকল বৈষ্ণব মহাজনে অত কি কৃপায় আমরা এই কন একটু একটু এই ভক্তি পথে আছি কিন্তু যা চাই আমাদের আগ্রহ ভক্তি করার জন্য বাড়বে সেই জন্য নরো ঠাকুর এইভাবে আমাদের শিক্ষিত বিস্মৃতি যদি হয় শুধুমাত্র এই ক্ষণের জন্য সেইটা জীবনে পরম হানি শুধু ভক্তরা এইভাবে মনে করে আমরা আমাদের অবস্থায় আমরা যদি কখনো কখনো এইক্ষণের জন্য কৃষ্ণের স্মরণ করি আমরা মনে করি হ্যাঁ আমি ভক্তি কিন্তু আসল ভক্তিতে এইক্ষণেও কৃষ্ণ বিস্মৃতি না হয় তো সেই রকম ভক্তি হচ্ছে শুদ্ধ বিশুদ্ধ ভক্তি এবং সেই ভক্তি সেই স্তরে ভক্তি হচ্ছে আমাদের লক্ষ্য যাতে আমরা সবসময় মনে সেই লক্ষ্য রাখবো সেই জন্ম ঠাকর আমাদের এইভাবে শিক্ষিত দিচ্ছেন মনুষ্য জন্ম পাইয়াও রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ ভজন করো সম্ভব হয় জীবনে জীব লক্ষ আছে। এবং কদাচিত কখনো কখনো দেখা যায় যে হাতিসরে ধারণ করা জীর্থ ভক্তি করে পরম উদাহরণ হচ্ছেন গজেন্দ্র তার বর্ণনা আছে শ্রীমৎ ভাগবতে অষ্টম স্কন্ধে এবং রামচন্দ্র ভগবানের অনেক ভক্তি ছিল বানর রূপে বানরা বানরা বাংলায় বান্দর বলে এবং খ্রিস্টলীলায়ও অনেক বান্দর আছে কিন্তু সেটা অসাধারণ আজকালে বান্দর তো ভক্ত হচ্ছে না শুধু বান্দর আছে মতো বান্দরে কাজ করে তো সেই রকম জীব কিন্তু সেই অবস্থায় তার চেতনা স্পষ্ট হচ্ছে না বান্দর সরিয়ে ফেলে আমরা বান্দরের মতো কাজ করে এবং সে রকম চিন্তন করে শুধুমাত্র মানব জন্মায় আমাদের যথেষ্ট বুদ্ধি রয়েছে যাতে আমরা কৃষ্ণ ভক্তি করতে পারি কিন্তু এই মানব জন্মা খুবই দুর্লভ এই মানব জন্মা আমরা যদি নষ্ট করি কৃষ্ণ ভক্তি না করে সেটা সবচেয়ে বড় মনুষ্য জনপ কিন্তু সবাই যারা কৃষ্ণ ভক্তি না করে সবাই যারা পুরো উৎসর্গিত না হয় কৃষ্ণ ভক্তিতে তারা অন্য রকমের আত্মাহাত্ম করে আমরা বিশ খাই বিষ মানে কি যার দ্বারা অকালান হয় না আমাদের শরীরে ক্ষতি হয় তো কৃষ্ণা ভক্তি না করা হচ্ছে বিশ। কারণ তা দ্বারা আমাদের পুরো অস্তিত্ব আমাদের পুরো সত্য তার ক্ষতি হয় আত্ম ক্ষতি হয় আত্ম ক্ষতি হতে পারে না কিন্তু যাতে আত্মকল্যাণ হয় কৃষ্ণ ভক্তি করার প্রয়োজন আছে সেটা না করলে কৃষ্ণ ভক্তি না করলে তো আত্ম আত্মখল্যান না হয় আমরা আত্ম আত্মক্ষতি করে আমরা অভক্তি মনে বিষয় ইন্দ্রিয় সুকে বিশ খায় তো কৃষ্ণ ভক্তি কত গভীর ব্যাপার আছে আনন্দময় খ্রিস্টভক্তি আনন্দময় আছে না কিন্তু না করলে আমাদের একদম হানি হয় ক্ষতি হয় করলে আমাদের ফরম খাল হয় সেই জন্য খ্রিস্টভক্তি খুবই গভীর খুবই আনন্দময় গভীর এবং আনন্দময় উভয় তো নরোতম ঠাকুর এর সম্বন্ধে আরো কিছু বলেন হরিনাম সংকীর্তন কি একটু রকম গান আছে অনেক অনেক বাজে বাজে গান আছে না অনেক অনেক আধুনিক গান আছে তারপর এই বেঙ্গালি গ্রামে মত গান আছে কিন্তু সব রকম গান যা কীর্তন কৃষ্ণ কীর্তন না তো সেই সব ভৌতিক সেই সব গাওয়া থেকে সম্ভবত আমরা ভালো লাগে কিন্তু তার থেকে কিছুই লাভ হয় না তার ফল হবে জন্ম মৃত্যুর জড়াবে আধি দুঃখ কিন্তু বিষয় না। সেটা কোনটা পুরো সংসারিক ব্যাপার না হরিনাম সংকীর্তন হচ্ছে গোলোকে প্রেম ধন এই হরি কীর্তন তো সৃষ্টি হচ্ছে না সে তো সনাতন সনাতন ধর্ম হচ্ছে কি কৃষ্ণ ভক্তি এবং কৃষ্ণ ভক্তি কি কর কিভাবে করা হয় শ্রবণ কীর্তনা ইত্যাদি যার মধ্যে বিশেষ করে এই কলি যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হরিনাম সং্রভু হচ্ছেন রাধা কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে এবং তিনি গোলোক থেকে আসলেন আমাদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দেওয়ার জন্য বিশেষ করে নাম তার মুখ্য অবদান আছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সফার সদাম সহ অবতরে অতন্ত্রেম করিবারে দান শিখাই শরণাগতি ভাণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সব স্পষ্ট আছে আপনারা বুঝতে পারেন শিখাই শরণাগতি শরণাগতি হচ্ছে এই ভক্তি বিশেষ করে ছয় মুখ্য অঙ্গ আছে আনুকূলীয় সংকল্প প্রাতিকূল গাছে বর্জন সব কিছু যা অনুকূল হয় কৃষ্ণ ভক্তির জন্য সেটা করতে হবে ভক্তিরা এইভাবেই সংকল্প করে এবং সবকিছু যা প্রতিকূল আছে ভক্তি পথে সবকিছু বর্জন করতে হবে আনুকূলের সংকল্প প্রাতিকূল বর্জনম আহ রাক্ষিস বিশ্বাসও পুর বিশ্বাস ভক্ত এক পুর বিশ্বাস আছে যেই কৃষ্ণ আমাকে রক্ষা করবে রক্ষ কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রক্ষে কে রকে ও গুপ্তিত বৈবরণ ভক্তদের পুরো Krishna Amake Palan ভগবান কৃষ্ণ আমাকে thake, করছে তার নির্ভয় থাকে এই সংসার এবং নাকি বিশ্বাসের গুপ্তৃত বৈবরণ অংনিক্ষেপণ আমদানিক শৈব মনে পুরা উৎসর্গ কর পুরো উৎসাহার সাথে জীবন প্রাণ উৎসর্গ কর কৃষ্ণ শৈবাই সেটা আত্মে পাব এবং কার্পান মনে দৈন্য আম্পানগতি তো চৈতন্য মহাপ্রভু আমাদের প্রেম প্রদান করার জন্য গোলক ধাম থেকে আসলেন কিভাবে আমাদের প্রেম প্রদান করেন শরণাগতী শিক্ষা দ্বারা বিশেষ করে হরিনাম সংকর্থ কর দ্বারা তো হরে নাম হরে নাম হরে হরি নাম করতে হবে নাম করতে হবে নাম করতে হবে এই খলি যোগে আর কোন উপায় নাই নাই নাই কিন্তু এই সাথে শরণাগতি যা আছে সেটা শিখতে হবে এবং পালন করতে হবে তো রথে আপনার সবাই বুঝতে পারেন যে শব্দের অর্থ নামে রতি তো আপনারা সকালে খুবই ভাগ্যবান আছেন কারণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় বিশেষ করে বেঙ্গালী ভক্তদের খুব রথ হয় হরি নাম সংকীর্তনের জন্য সেটা আপনাদের ভাগ্য চৈতন্য মহাপ্রভুর কৃপা আপনাদের উপরে ভক্তরা হরিনাম করার পরে না অনেক সময় তারা ভক্তি ছাড়া অনেক কিছু কাজ করে না ভক্তি ছাড়া আর কিছু কথা বলে না ভক্তি তারা আর কোন চিন্তন করে না তো দেখলাম যে ওই কেতন দল আছে না চারা প্রায় দুই ঘন্টা কেতন করে খুব ভাব প্রকাশ করে কিন্তু অনদল যদি দেরি আসে তাহলে রাগি হয়ে যায় আমাদের সময় হয়ে গেল আমরা সময় হয়ে গেল তো এই অত সময় আমাদের খেতন করা হয় আমার আমরা ঠাকা খাই এই খেতন করার জন্য আমার সময় আমাদের সময় হয়ে গেল এবং আর রাগে হয়ে যায় কারণ দুই ঘন্টার মধ্যে তারা সুযোগ তারপরে কিছু বিধবা আসে এবং এইসব ফরম বৈষ্ণব সেবা করে বিড়ি সেবা তো সেইসব দেখে আমি সন্দেহ করেছি দেখময় ছিল কিন্তু সেই সব দেখে আমি সেটা ছিল তো অভিনয় এবং ভক্তি তো এই কি ব্যাপার হতে পারে ভক্তি তো একদম শুদ্ধ হাওড়ছে রতি আসল লক্ষণ হবে আমাদের জীবনে চরিত্র কীর্তন নাম করতে হবে এবং সব সময় আমাদের কৃষ্ণ কথা বলতে হবে কৃষ্ণের চিন্তন করতে হবে কোনো বাজে কাজ করা হয় না শুধু ভক্তদের চরিত্রদের মধ্যে তো সেই উত্তম স্তরের জন্য রথ না জন্মেলেও কেনে থাকে কেন সেই রতি হলো না তো সংসার বিশাল দিবা নিশি হিয়া জলে জোর না না উপায় আমরা যদি খ্রিস্ট ভক্তি করে না তো এই আমাদের হবে সংসার মানে কি আনন্দ অনেক জিনিস আছে ভোগ করার জন্য এই সংসারে অনেক কিছু আছে আমাদের অনেক আশা থাকে সংসার ভোগ করার জন্য কিন্তু পরিণামে দুঃখ হয় এই চেষ্টা যে আমি সুখী হব এই জ্বরের সংসারে তার ফল কি হয় বিশ বিশে মত শুধু নিষ্ফল হয় না ও ফল হয় বিষ খাওয়ার মতো সংসার বিশ আনলে আনলায় মানে আগুন তো সংসার বিষ আনলে দিবা নিশি হিয়া জলে তো সেই সংসারে দুকে আমাদের হৃদয়ে সময় জলে থাকে আসলে শুদ্ধ ভক্তরা সেই সেইভাবে অনুভব করে রকম হৃদয় রকম কিরকম কৃষ্ণবিযোগে তাদের হৃদয়ে সবসময় আগে আগুনের মতো জ্বলন হয় তো সংসার বিষ আন হয় দিন রাত শুদ্ধ ভক্তরা সময় কৃষ্ণ প্রেম ভাব অনুভব করে না উপায় এবং সেই সংসার থেকে আমরা উপায় পাইনি তার থেকে মুক্ত হওয়ার জন্য তো উপায় তো কি আছে উপায় হচ্ছে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা সেই মহাপ্রভু কে আছে ব্রজেন্দ্র নন্দন যে সতী সূত হইল সেই পূর্বকালে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজেই ছিলেন তো এই বা কলিযুগে সত্যি সুত সিমাতা প্রাণ ধন হয়েছেন শ্রী গৌরঙ্গ তো যারা বেঙ্গালী এবং যারা তার হৃদয় মধ্যে আদর আছে গৌরাঙ্গ মহাপ্রবুর সেটা আমি লক্ষ্য করেছি আমি আহ কিছুদিন আগে এক ভক্তদের সাথে কথা বলাম তিনি অবেঙ্গলি টামিল আসলে এই বেঙ্গালী টামিল এই সব দৈহিক উপাধি আছে তাদের স্বাভাবিক রুচি আছে ভক্তি জন্য মহাপ্রভুর চরণের জন্য তো তিনি সেই ভক্ত তো কুয়েইতে চাকরি করেন এবং সেখানে অনেক বাংলাদেশি মুসলমানও কাজ করে তিনি বলেন যে আমাদের ওই যেই আফারম্যান যার মধ্যে তিনি বাসায় আছে কুয়েতে আছে তো সেখানে জন আছে ওয়াটসম্যান বেঙ্গালি মুসল মুসলমান তো সেই ভক্ত সেই দুইজন মুসলমান বেঙ্গালীকে বলেন যে কারণ তার জিজ্ঞেস কি কি কারণ ওই সব বুঝে বেঙ্গালী মুসলমান ওরা বুঝে যে এই তো হচ্ছে বৈষ্ণব দ্যা ছিন্ন তো তার জিজ্ঞেস করছে সেটা কি কারণ ধর বুঝতে পারে তামিল মানুষ তো কেন বেঙ্গালী হিন্দুদের ছিন্নার ধারণ করে তো সেই টামিল চাই তারা কথা বল তো বলেন যে ও চৈতান মহাপ্রভু ও খুব আনন্দিত হলো আমাদের গৌরঙ্গা তো আর একজন ভক্ত আমাকে বলেন যে তিনি একবার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলায় এক কমিউনিস্টের সাথে কথা বলেন সেই কমিউনিস্ট সেই ভক্তিকে বলেন যে আমি তো না সিকে আমি কোন ধর্ম মানে না কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু আমি মানে ওই সেই কমিউনিস্ট বলেন যে এনি প্রথম কমিউনিস্ট ছিলেন কারণ তার কোনো জাতি বিচা হলো না চৈতন্য মহাপ্রভু বেঙ্গালের মধ্যে আসলে এ নিয়ে হচ্ছেন শুধু বেঙ্গালীদের জন্য না সকলের জন্য পরম পুরুষ কিন্তু এরা নাস্তিক হাওয়া ছিষ্ট করলেও তারা মহাপ্রভুর চরণে প্রীতি চারতে পারে না তো আমাদের উপায় কি আছে প্রজেন্দ্র নন্দন যে সতীশুত হইল সেই এবং তার সাথেই ভালো রামও হইল নিথায় দীনহীন যথ ছেল হরিনামে উদ্ধার উদ্ধারেলো। এবং দীনহীন যত আছে হারিনামে উদ্ধার করছে তার শাখী জাগাই মাধায় এবং তার সাথে আছে আছে আমি এবং অনেক বিশেষ করে পাশ্চাত্য দেশে জন্ম করা লোক যারা জাগায় মাধায় থেকে অনেক নিচ অনেক নিম্ন ছিল তুলনায় আমি এবং আমার মতো পাশ্চাত্য দেশে লোক তো জাগায় মাথায় করি তো জাগায় মাধায় আমাদের থেকে তো সাধুর মত মনে করা হয় তো চৈতন্য মহাপ্রভুর কৃপা ফরা দ্বারা আসে যায় তো শিল প্রভুপাদ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর নরোতম ঠাকুর তার নিজ শ্রী গুরুদেব শিল ভক্তিচরণ সরাসরি ঠাকুর এই সকল বৈশ্বের কৃপা নিয়ে একক ভাবে আমেরিকা গিয়েছেন এবং যা সম্ভব ছিল না মহাপ্রভু কৃপায় করেছেন লোক যাদে কোনো কিছু অনুসন্ধান ছিল না কৃষ্ণের সম্বন্ধে মহাপ্রভু গরঙ্গের সম্বন্ধে তো তারা ও ভক্তি কৃষ্ণপ্রেম ভক্তি প্রদান করে তো হয়তো আমাদের বিশ্বাস হবে না এই জায়গায় মাধার উদ্ধার হয়ে গেল না বিশ্বাস হলেও তবু আমরা মনে করব যে সেটা আগে ছিল মহাপ্রভু নিজেই করেছেন সত্যি তো মহাপ্রভু তো আজকাল সেটা সম্ভব হবে না কিন্তু প্রকট আছে প্রমাণ আছে যে জাগায় মাথায় থেকে আরো অনেক অনেক নিকৃষ্ট লোকদের উদ্ধার এই কোন সম্ভব হয় হারি নামের দ্বারা Chaitanya মহাপ্রভুর কৃপা আজ পর্যন্ত আছে যারা নিত্যে চায় এবং যারা নিতে না চাই তাদের জন্য ও মহাপ্রভুর কৃপা পাওয়া যায় মহাপ্রভুর ভক্তদের কৃপা দ্বারা নরোম ঠাকুর হা হা প্রভু নন্দ সুত বৃষানুতা শ্রীরাধা করুণা করি রাধা এই বা আমাকে করুণা কর এই বা মনে নরোত্তম ঠাকুর নিজে সম্বন্ধে মনে করছেন যে আমি কৃষ্ণ করুণা থেকে বঞ্চিত তো এইবা আইবা আমি অনেক বা প্রার্থনা করেছি তো ভক্তি পাইনি তো এইবা এই বা করুণা করছেন নরোতম দাস কয়ে না ঠেলে হরঙ্গ পায় তোমা বিনা খেয়া ছয় মা তো আপনা চরণ থেকে আহ আমাকে এই ছাড়বে না কারণ হওয়ার উচিত কৃষ্ণ চারা আমাদের আর ক্ষেয় না এই হচ্ছে শুদ্ধ ভক্তি তো এইভাবে নরোসম ঠাকুর তার নিজে হৃদয়ে প্রেম ভাব প্রকট করেন এবং আমরা যা সেই প্রেম ভাব হৃদয়ের মধ্যে আনতে চাই তো আমরা যা ভক্তি পথে আছে তো আমাদের যথার্থ শিক্ষা দিচ্ছেন শ্রীনধাম ঠাকুর এই কীর্তনের দ্বারা তো মাঝে মাঝে আমাদের গ্রাম উচিত এই সকল কেরতন কত কেন আছে বইয়ের মধ্যে অনেক অনেক আছে তো বিশেষ করে এই কেরতন খুবই গুরুত্বপূর্ণ আছে তো মাঝে মাঝে আমাদের ডাউন এইসব ওই স্মরণাগতি সেই সব স্মরণাগতি বিষয়ে কের্তন আছে ভক্তিনাথ ঠাকুরা তো সেই সব থেকে আমরা অনেক ভালো আপনারা জ্ঞান সময় ফেলে জ্ঞান হরে কৃষ্ণ খার প্রশ্ন একটা প্রশ্ন আছে মানে ফেরে যায় ফেরে যায় মেরু বলা হয় না ও আচ্ছা জব করার আগে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শেষ বেকার শিবাসবৃন্দ সাদেরিত জপ করার আগে আমরা গুরু প্রণাম করি এবং পঞ্চ তত্ত প্রণাম করি কিন্তু কোনো নিয়ম নেই যে পরে একমাস জয় শ্রীকৃষ্ণ চৈতন্দ্র প্রভু নিত্য আনন্দ শেষ সেটা নিয়ম না অনেকেই করেন কিন্তু এমনি যদি এক মালা শেষ করে আমরা ফিরে যায় হরি Krishna, হরি Krishna, ও মাঝখানে আর কিছু না বলে shaita চলবে কিছু ভক্ত তো pratek মালা সেই সেই তো গুরু প্রণাম মন্ত্র পঞ্চত্র মন্ত্র বলে করতে পারে কিন্তু কোনো নিয়ম না যে সেটা বলা দরকার Are you cursed? Uh-huh. Okay. All right.